সুরা কুরাইস বিসমিল্লা পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহর নামে যেহেতু কুরাইশরা অভ্যস্ত আছে। হইয়াছে অর্থাৎ শীতকাল ও গ্রীষ্মকালের বিদেশ যাত্রায় অভ্যস্ত কাজে তাহাদের কর্তব্য হইল এই ঘরের রবের ইবাদত করা যিনি তাহাদিগকে কে ক্ষুধা হইতে রক্ষা করিয়া খাবার দিয়েছেন। এবং ভয়ভীতি হইতে নিরাপত্তা দান করিয়াছেন